বিসমিল্লাহ রহমান রহিমিল গাটটিতে বরকত তবলিক যে আমাদের ওই যে চুলা আছে যেটা পাম করে ওটার মধ্যে বরকত টঙ্গির মাঠে বরকত बरकत आज के विषय बस्तु बरकत सम्पर्क बरकत बोला बाराकत बा जब कि দেখ আমাদের মধ্যে চলে এসেছে হচ্ছে কল্যাণ শব্দের অর্থ কি কল্যাণ কল্যাণের আধিক্য কল্যাণের আধিক্য বলেন আল্লাহ আমাদের রিজিকে দান করেন মানে রিজিকে কল্যাণের আধিক্যতা দিয়ে দেন হায়াতে দান করেন তার মানে জীবনে যতটুকু সময় নির্ধারিত হায়াতে বরকত মানে কি হায়াতে আরো লম্বা হবে তাই না আল্লাহ তোমাকে দীর্ঘ জীবী করুক এই যে দীর্ঘজীবী আল্লাহ তোমার সব কি লিপিবদ্ধ বাড়বে কমবে বলছে যে আল্লাহ তোমার হায়াতটাকে লম্বা করে দিই অনেক দিন বাঁচো তোমার হায়াতের চাইতে আরো দশ বছর আল্লাহ বাড়িয়ে দিই হায়াতে বরকত চাইতে হবে বারকাত মানে হচ্ছে আপনি দশ বছর বেঁচে থাকবেন কিন্তু এই দশ বছরের মধ্যে আল্লাহ সুহান আপনাকে যেটা একটা মানুষ একশো বছর দেখেন তিনি তার জীবন আমাদের মধ্যে ছোট্ট একটা জীবন পেয়েছেন এত খেদমুত করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সালাবদের মধ্যে পরে ওনার মতো এত বিশাল খেদমুত সারা পৃথিবী একা আধারে একটা ব্যক্তি কেমন দেখেন সে আদর্শ একজন নাগরিক সমাজের আদর্শ একজন বিচারপতি সমাজের আদর্শ একজন আলেম সমাজের আদর্শ একজন মুহাদির সমাজের আদর্শ একজন মুফাসির সমাজের আদর্শ একজন নেতা বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন তাতারিদের ভয়ঙ্করতা আমরা পড়েছি না ইতিহাসে তাতার জি একজন মুজাহিদ নেতা আদর্শ একজন দায়ী আদর্শ একজন লেখক এত লিখা লিখেছেন আল্লাহ আকবর এমন একটা দিক পাবেন না ইসলামে যে এত বিশাল খেদমত দিয়েছেন তিনি খুব খেদমত দিয়েছেন আর ত্যাগ গুলো কেমন দিয়েছেন একটার পরে একটা ত্যাগ আট আটবার তাকে জেল খাটতে হলো আট আটবার তাকে জেল খাটতে হলো जेल तार लाश बेर लाश बेर जेल जो जो जमा हलो तक आठ लक्ष पिष्ठा पावागजा सब पुराना आठ लक्ष पेज आठ लक्ष पेज लिखे की কাগজ কলম কেড়ে নেওয়া হলো লেখালেখি কারাগারের যে বাবুরচি আর উনি দেওয়ালে লিখতেন দেওয়ালে লিখতেন ফ্লোর লিখতেন ছাপ লিখতেন পুরো কারাগার ভরে গিয়েছিল লিখতে লিখতে পুরানি থেমে থাকতে পারেনি কলম থামাতে পারেনি তার একটা উক্তি মানে একটা উক্তি খুব ভালো লাগে তার উপরে যখন শাস্তি হচ্ছে বিচার হচ্ছে তখন তিনি একটা উক্তি করেছিলেন যে তোমরা শাসক আছো তোমাদের কয়েকটা কাজ তোমরা করতে পারবে কিন্তু আমি আমার অন্তরে যেটাকে লুকিয়ে রেখেছি আমার অন্তরে যেটাকে আমি লালন করেছি সেটা তোমরা কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না মানুষের অন্তরে যা থাকে কেউ কোন ছিনাতে পারে তখন তিনি বলছেন যে আমার অন্তরের ভিতরে আমি আল্লাহর জান্নাতকে লালন পালন করছি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে মেরে ফেলতে পারবে যদি আমাকে অন্যায় ভাবে তোমরা হত্যা করো আলহামদুলিল্লাহ আমি শাহাদাত বরণ করব সোজা জান্নাতে চলে যাবো দ্বিতীয় কথা বললেন যে তোমরা ঠিক আছে আমাকে মৃত্যুদণ্ড দিতে চাচ্ছ না কি করবে আমাকে যদি আমাকে তোমরা কারান্তরী করে রাখো তাহলে নবীর হসুনরা জেলে ছিলেন আমিও জেলে থেকে আর জেলের ভিতরে অসংখ্য অপরাধী আছে অপরাধীদের কাছে আমি কোরআনার দাওয়াত দিতে পারবো ইমনি তাইমিয়ার জীবনীতে তাই দেখা গেছে যে উনি যখন যে জেলখানায় খাটলেন জেল খাটলেন ওই জেলখানা থেকে তার যখন লাশ বেরোচ্ছে ওই কারাগারে যত চোর বাটমাট অপরাধী ছিল সবগুলো মুসলিম হয়ে গিয়েছিল অন্য মুসলিম আলেম হয়ে বের একজন আলেম সে জেলে থাকলেও ওইখানে কল্যাণ থাকবে উনি যখন বের হয়ে আসতেছেন জেল থেকে তার অসংখ্য ছাত্র ওনা লাজ যখন বের করা হচ্ছে তারপর যারা মুক্তি পেয়েছে তারা তার সেই আন্দোলনটাকে আবারও টিকিয়ে রেখেছে অসংখ্য আলেম তৈরি করেছেন জেলের ভিতরে একটা অপরাধীও পাওয়া যায়নি যে অপরাধী অপরাধ থেকে তবা করেনি সব কটা ভালো হয়ে গিয়েছিল একটা চোর যার ব্যাপারে চুরি করতো সে আল্লাহ তাকে মাফ করেছেন চুরি করতো সেই অপরাধে জেলে গিয়েছিল নামটা মনে আসতেছে না সেই লোক জেল থেকে আলেম হয়ে গেছিল একজন হয়ে এত দায়ী হয়েছিলেন বলছে তোমরা আর কি করতে পারবে আমাকে কারান্তরী করে রাখতে পারবে আমাকে যখন কারাগারে রাখবে তখন আমি নীরবে আরাম করে একটু বসবো একটু থাকবো প্রশান্তির সাথে আর ওইখানে বসে বসে লিখবো আর জেলখানার ভিতরে অপরাধীরা আছে বড় বড় অপরাধীরা আছে ওদেরকে আমি আল্লাহ হেদায়তের শোনাব দেখো হিজরত করছি হিজরতের সব আমি পেয়ে যাব। আর যদি তোমরা এটাও না করো তাহলে তোমাদের চতুর্থ নম্বর পদ হচ্ছে আমাকে আজাদ করে দেওয়া ছেড়ে দেওয়া মুক্ত করে যদি আমাকে মুক্ত করে দাও আমি একেবারে লম্বা নিষ্ঠার সার্ব সারা আবার কথা বলতেই থাকবো আল্লাহ তাকে উৎসাহিত করতেই থাকবো বলতেই থাকবো এছাড়া আপনি আপনি দেশ থেকে চলছেন এর বাইরে আর কিছু আছে দেখেন এই চারোটা কাজে আল্লাহ বর দেন আলমুল আমাদেরকে চারোটা কাজে সব চারোটা কাজেই করলাম অত টেনশন কিছু টেনশন আছে কিছু জেলে গেল আলহামদুলিল্লাহ সব পাচ্ছি বরকত পাচ্ছি মারা গেল বরকত পাচ্ছি লাই লা কত সুন্দর ইসলাম যেখানেই থাকো আদর্শ নিয়ে টিকে আল্লাহ তালা বরাক খাদ দান করবে হচ্ছে কল্লাম তো আমরা বরকত পাবো কিসে কিসে ভাই তাবলিগের গাড়টিতে অথবা বোমার ডিব্বাতে অথবা আর কিসে কিছুদিন আগে একটা চিত্র দেখতেছিলাম ডিব্বা নিয়ে যাচ্ছে পুরো শৈলে বাদাই করে ওই সুইসাইড স্কোয়াডের লোকজন আর বলছে যে আল্লাহ যেন আমার শরীরে বরকত দেয় আল্লাহ যেন আমার অঙ্গ প্রত্যঙ্গে বরকত দেয় আত্মহত্যা করল আল্লাহর রসুলের সাথে জেহাদে অংশগ্রহণ করে একজন সাহাবি শুধুমাত্র একটুখানি চাকুভাবে ঢুকিয়ে দিয়ে মৃত্যুবরণ করেছিল সাহাবিরা বলছে যে তার মৃত্যু তার মৃত্যু সুসংবাদ প্রাপ্ত সে সুসংবাদ লাভ করেছে বলছে তোমরা তাকে বলছো জাননাতে গেছে সুসংবাদ আমি দেখছি জাহান নামের আগুন তাকে লেফটে নিয়ে চলে যাচ্ছে কেন আত্মহত্যা করেছিল আর এখন আত্মহত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করে নাকি আত্মহত্যা করে ইসলাম প্রতিষ্ঠা হয় না ইসলাম ধ্বংস হয় ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আত্মহত্যা করে তুমি ছেলে যদি বেঁচে থাকো এভাবে না করো তুমি ইসলাম শিখো মানুষের কাছে ইসলাম পৌঁছাও তোমার শাহাদ কখন দরকার সেটা আল্লাহ ভালো জানেন মানুষ চাইলে পারবে আল্লাহ যখন নির্ধারিত রেখেছেন যেভাবে সেইভাবেই হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে বারাকাত মনে রাখবেন বারাকাত হচ্ছে দুই ধরনের কিন্তু দুই ধরনের একটা হচ্ছে বৈধ আর একটা অবৈধ একটা হালাল আর একটা সেই যেগুলো দলিলবিহীন দলিল সহ যে সমস্ত বারাকাত আছে সেই সমস্ত সেগুলোতে সত্যিকার অর্থেই বারাকাত আছে সত্যিকার অর্থে বারাকাত আছে এখন আসি বরকতের মালিক কে বরকতের মালিক কে বলেন তো আমি সৌভাগ্যবান আপনার মুবারক পাবারক পা না আল্লাহর মুবারক পা মুবারক পা কাক আল্লাহ পা আছে না নেই সেটা মুবারক না মুবারক ছাড়া আল্লাহর পা যদি মুবারক হয় বান্ধার পাপটা কি আল্লাহর পা কখনো অসৎ পথের দিকে চলে জুনুম্যাচারের দিকে চলে বান্দারটা চলে না চলে না প্রতিনিয়ত হয় কোনদিন মুবারক নয় বরকতের একচ্ছত্র মালিক হচ্ছেন কে আল্লাহ সুহান কেমন বারাকাতের মালিক আল্লাহ সুবাহ নিজের বারাকাতকে নিজের পরিচয় দিচ্ছেন বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সারা পৃথিবীর সব কিছুর রাজত্ব সব কিছুর রাজত্ব শুধুমাত্র যদি বটনটা টিপ দেয় সব শেষ বটন একবার টিপ দিলে শেষ না খালি হুকুম করবেন কোন নামক বটনটাকে তিনি বলবেন কোন শেষ হয়ে যাও শেষ হয়ে যাবে আবার বলবেন যে দাও সব কিছু তো বরকত চলে আসবে তারপর মূল ফাস্তব হান্না দিয়ে বিয়াদিহি মালা কুতুকুল্লিশাই পর ফোরকান মানে হচ্ছে কোরআন ও মানুষটা কোরআন এ ফুরকান ভাই মানে এ কোরআন ভাই ফোর নাম আছে না সে আগাম কুকাম সবকিছু করে বেড়ায় অথচের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হক বাতিল কে চিনিয়ে দেয় মানুষের সামনে তার নাম কি ফুরকান আর এই ফুরকান নাম ও কবরে গিয়ে চেষ্টা করে ও মাঝরে গিয়ে চেষ্টা করে পীরকে গিয়ে চেষ্টা করে ও হারাম খায় ওর নাম হচ্ছে ফুরকান কোরআনের কয়েকটা কাজ একটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে মানুষকে ভীতি প্রদর্শন করা কি থেকে আল্লাহর আজাদ থেকে জাহান নামের থেকে নিরাপত্তা হীনতা থেকে ভীতি প্রদর্শন করবে দ্বিতীয় কাজ হচ্ছে মানুষকে খালি সুসংবাদ দাও আজাবের কথা বলে এবং সুসংবাদও দাও খালি আজাবের কথা বলে মানুষকে বই রাগি বানিয়ে দিও না তাদেরকে সুসংবাদও প্রদর্শন করো আবার সুসংবাদ দিদি কোটি কোটি হাজার কোটি দিদি দিদি এমন ভাবে বানিয়েছে যে আল্লাহর ভয় নেই খালি আল্লাহ সাথে প্রেম করে আর ভালোবাসে খালি আল্লাহ সাথে প্রেম ভালোবাসা আর মিলন টিলন সব চলতেছে সুসংবাদ দিদি না আরাম নিষিদ্ধ অবৈধ পথে আল্লাহর সাথে সুসম্পর্ক চলে নাকি কখনো চর আল্লাহর সাথে প্রেম করে বসে ও বাপ মায়ের সাথে প্রেম করতে পারে না সন্তানের সাথে প্রেম করতে পারে না প্রেম করে আল্লাহর সাথে এই মাসুকুল্লাহ আল্লাহকে নিয়ে এত বেয়াদি করেছে এত বেশি বেয়াদি করেছে আল্লাহ যদি খালি বেয়াদি গুলো ধরতেন ভেঙে চড়ে খান খান হয়ে যেত ওই দেশ এত বেশি বেয়াদবী প্রতিনিয়ত করে আল্লাহকে লায়লা বলে বলে ডাকে এই চরম নাইটির আল্লাহ তুমি আমার প্রেমিকা আল্লাহ তুমি আমার লায়লা ওই যে লাইলি মজুর প্রেম কাহিনী শুনেছেন না যদি পাইতাম তাহলে আমি তোমাকে গোসল করাতাম তোমার মাথায় চিলুনি করে তোমার মাথায় লাখ সাবান দিয়ে গোসল করতাম লাখ সাবান লিখছে তোমার মাথায় লাখ সাবান দিয়ে গোসল করে তোমার মাথার চুল আমি বেনি করে দিতাম হাসছেন আপনার বাপকে গালি দিলে আপনার খারাপ লাগে গিয়ে একটা চটকানা মেরে দিবেন বাপকে গালি দিলে আল্লাহকে প্রতিদিন এই দেশের মানুষগুলো গালি দেয় আমাদের রক্তগুলো একবার শীতল হয়ে গেছে একদম শীতল হয়ে গেছে আমার রবকে প্রতিদিন গালি দিচ্ছে আমরা কিছু বলতে পারি না কিছু বলতে পারি না আমরা হাসি শুনি তামাশা দেখি আমাদের রক্তগুলো একবারে ফ্রিজ হয়ে গেছে আমার রবকে প্রতিদিন গালি দিচ্ছে এই দেশের মানুষ আমরা কিচ্ছু বলতে পারি না কিছুই বলতে পারি না আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে এই অপরাধেই ধরেন আমরা এর উত্তর দিতে পারবো না যে তোমার সামনে আমাকে গালি দেওয়া হয়েছিল তোমরা কি করেছ কি করেছ কি আমাকে গালি দিয়েছে আল্লাহর অংশ নির্ধারণ করছে মসজিদে বসে বসে আল্লাহকে গালাগালি করে গালাগালি করতে হলে খালি কুকুর সুর বিড়াল ওইগুলো বলতে হবে ভদ্রভাষায় গালাগালি না এগুলো আল্লাহর সাথে প্রেম করে আল্লাহর সাথে মিলন ঘটায় আল্লাহর সাথে সহবাস করে নাওজি বিল্লা আল্লাহকে বলে যে তুমি কোলবালি শুয়ে আমার কাছে চলে এসো মুসলিম সমাজ গালি দেয় আল্লাহকে আর আমরা এতটাই এতটাই নির্বোধ হয়ে পড়েছি সেগুলো শুনি হাসি মনের ভিতরে কিছুই জ্বলে না একটুও জ্বলে না অথচ বাবাকে গালি দিলে শরীরে আগুন জ্বলে ওঠে মাকে গালি দিলে আগুন জ্বলে ওঠে নিজেকে গালি দিলে আগুন জ্বলে ওঠে আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় এতটাই নির্বোধ আমরা যে আমাদের সামনে এই কাজগুলো করা হয় আমরা কিছুই বলি না ওদেরকে কিছুই বলি না আল্লাহ হচ্ছেন বরকতের ছত্র মালিক ছত্র মালিক হচ্ছে আল্লাহ তিনি যাকে চান তাকে বরকত দান করেন তিনি যার মধ্যে চান তার মধ্যে দান করেন তিনি যেই সময় বারকাত দিতে চান সেই সময় বারাকাত দান করেন তার হাতে এটা তার মালিকানায় তিনি যাকে চাইবেন তাকে দিবেন যাকে চাইবেন না তাকে দিবেন না যাকে চাইবেন না তাকে দিবেন না এই বারাকাতটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে তিন ভাবে আমরা বুঝতে পারি দালিল সহ তিনবার বুঝতে পারে একটা হচ্ছে সময়ের সাথে কালের সাথে বরকত এক নাম্বার কি কালের সাথে বরকত বৈধ বরাতার যেটা কালের সাথে সম্পৃক্ত জামা দুই নাম্বার হচ্ছে স্থানের স্থানের সাথে সাথে সাথে কালের তিন নাম্বার হচ্ছে ব্যক্তির সাথে বা বস্তুর সাথে ব্যক্তি এবং বস্তু এই তিনটা স্থান কাল পাত্র বা বস্তু ঠিক আছে স্থান কাল পাত্র বা বস্তু এই তিনটার মধ্যে আমরা যুক্ত বারাকাত খুঁজে পাই দালিল যুক্তাত যেমন বোঝেন এই যে কয়েকদিন আগে মাত্র আমাদের গেল জিরহাজ মাসের প্রথম দশ দিন থেকে যে এগুলো হচ্ছে তাই না বারাকাতময় দিন একদম বারাকাত্ময় তার মধ্যে নির্দিষ্ট আর দিন আছে আরাফাতের দিন আরাপাতের দিনের মধ্যে আবার নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট একটা সময় আছে আশ্রমের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট একটা সময় আল্লাহর পক্ষ থেকে বরাকাত অবতীর্ণ হতেই থাকে হতেই রমাদান মাস চলে গেল আমাদের থেকে বরাকাত আল্লাহ রানটা হচ্ছে তালাই এই সময়ের মধ্যে বরকত আল্লাহ দিয়েছেন তার মধ্যে নির্দিষ্ট আবার একটা দিন লাইলাতুল কাদার যেটা অনির্দিষ্ট করে রাখা হয়েছে আল্লাহ তালা অনির্দিষ্ট করে রেখেছেন কিন্তু লাইলাতুল কাদারটাও নির্দিষ্ট তাই না তারিখটা অনির্দিষ্ট লাইলাতুল কাদারটা তো নির্দিষ্ট তারপরে এই যে সামনে আসতেছে আশুরার দিন মোহারমের দশ তারিখ এগারো তারিখ বা নয় তারিখ দশ তারিখ বরকতময় সপ্তাহে একটা দিন যে সময় বর বারাকাত আসে শুক্রবার এই যে জুমার দিন জুমাবার এর নির্দিষ্ট একটা সময় আছে যে সময় আল্লাহ আল্লাতালা মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর করেন মানুষের আকাশে আকাঙ্ক্ষার মধ্যে বারাকাত দেন মানুষের গুণাগুলোকে মাফ করেন রাতের একটা নির্দিষ্ট সময় আছে যে সময় আল্লাহ সহ তালা প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকেন একটা সময় দিনিসের সময়টুকু যতটুকু সময় দিনী মজলিস মাজলিসের মধ্যে দিনী আলোচনা চলতে থাকে যেমন আমরা বলতে পারি আমাদের এই মাজলিস যতক্ষণ পর্যন্ত এখানে দিনই কথা চলতে থাকবে আল্লাহ এবং তার রাসুলের কথা কোন খাজার কথা না গাজার কথা না কোনো কথা নয় আল্লাহ এবং তারা ততক্ষণ পর্যন্ত সেই স্থানে আল্লাহ সুবাহ বারাকাত অবতীর্ণ করতে থাকেন আল্লাহ তারা আমাদেরকে সেই কল্লা নসিব করেন আল্লাহ আমাদেরকে সেই কল্যাণ থেকে মাহরুম না করেন যতক্ষণ চলতে থাকবে যখনই শেষ হয়ে যাবে এই জন্য দোয়া করতেন আল্লাহ কেউ করে না সৌদি আরবে আমরা এই দোয়া খুব শুনতাম খুব শুনতাম খুদবা শুরুতে শেষে খুব শুনতাম দোয়া সাহাবিরা করতেন আমরা যে ইজতেমার মধ্যে বসে আছি টঙ্গিটা না কিন্তু আমরা যে ইজতেমার মধ্যে বসে আছি আল্লাহ যাতে আর কোন ধরনের গিবত তহমত না থাকে হিংসা বিদ্বেষ না থাকে আল্লাহ আমরা যেন এখান থেকে পাপ নিয়ে চলে না যাই আল্লাহ আল্লাহ কবুল করো তুমি আমাদেরকে আল্লাহ যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও মাসুম অবস্থায় একদম মাসুম অবস্থায় কোন পাপ অঙ্কিলতা মুক্ত যেন এখান থেকে যেতে পারি তারা আর তারা আল্লাহ তুমি বঞ্চিত করে দিও না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এইগুলো থেকে বঞ্চিত করো না যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ রহমাত অবতীর্ণ হতে থাকবে বুঝতে পেরেছেন কালের সাথে বরকত বুঝতে পেরেছেন তাহলে ওই যে টঙ্গিতে যে তিন দিন চলে ওটা কি ওখানে কে দেয় ওখানে সব বুজুর্গরা দেয়াত হয় ওদের চুলার পানের মধ্যে বারাকাত আমি আমি তবলিগি ফ্যামিলির ছেলে আমার চাষাদের সাথে আগে ইস্তেমার যেতাম তবলিগে যেতাম বলতো বাবা এই যে প্রতিটা পাম দিচ্ছ মনে করো যে তোমার এখানে বরকত আসতেছে এই ইস্তেমার বদল তাও। ওই স্যান্ডেলের মধ্যে বলা ধুলা বালি খারাপ করে ধুলাবালিতেও বরকত আছে এতগুলা ইন্ডিয়ান বাবা খায় আর বলো ভিতরে বরকত দেশি বাবা চলে না ইন্ডিয়ান দাদাদের বাবা দরকার আর ওইখানে যা ইচ্ছা তাই করে সময়ের সাথে যেটা সেটা অবশ্যই নির্ধারিত মায়ের রজনী দলিল রয়েছে কোরআনে হাদিসে জিল হজের দিন দালিল রয়েছে আসর এই যে দুই দিন তিন দিন দুই দিন দলিল রয়েছে কোরআন করিমে জুমার সেটা একবার পূর্ব কোনে হয় একবার পশ্চিম করে একবার উত্তর কোনে একবার দক্ষিণ কোনে হ্যাঁ খাজা বাবার ওরস মাহপিল আপনাদের এলাকার হালকা জিকিরের মাহপিল সব বরকতময় তাই না এমন তো হরতালও হয়ে গেছে বরকতময় হরতাল করে যেগুলো দিয়ে মানুষকে এক একের অস্থিতিশীল করে তুলছে সেগুলো হচ্ছে বরকতময় আর ডিব্বার ভিতরে বরকত সবকিছুতে বরাকাত না সময় বরকত বুঝতে পেরেছেন আপনারা কনফেশন আছে হ্যাঁ চর্ম নায়ের ওই তিন দিন যদি মাঘ মাসের তিন দিন বরাকাতময় হয় আমার কোরআন থেকে একটা দলিল পেশ করো যে যে তিন দিন বরকতময় কি সুন্দর করে মানুষকে ডাকে বরিশালের পূর্ব পূর্বকোণে চর্মনায়ের ময়দানে ঘুমিয়ে আছেন আল্লাহর কুতুব বেহেশের বাগানে বদমাইশের ঘরে বদমাইশ ওটা যে বেস্তের বাগান কে বলেছে কে বলেছে ওটা বেস্তের বাগান বৈশালের এই মাথা বেস্তের বাগান হয় বেদাত হয় এই হয় সেই হয় বাগান তার ছেলে নির্বাচন করেছে ইলেকশন করেছে মানুষদের কাছে এলাকার লোকজনদের কাছে গিয়ে ভোট চেয়েছে এইভাবে হাত ধরেছে হাত ধরে বলছে দাও হাত দাও হাত দাও হাত ধরেছে হাত ধরে বলছে যে আপনি আমার হাত ধরেন ভোটারের কাছে গিয়ে বলছে আপনি আমার হাত ধরেন আর আমার কবরে শুয়ে আছে শুয়ে আছে যদি আমাকে ভোট দেন এই যে আমার হাতের ময়দার মাধ্যমে এই হাত এই হাত দিয়ে সোজা আপনি জানাতে সোজাবেন আর যদি ভোট না দেন তাহলে আমি হাত কেটে দিবো আপনি জাননাতে যেতে পারবেন আপনি হারাম জান এইবার তার ছেলেছেন জানাতার জিনিস তোর বাবা ওইখান থেকে জাননাতে নিয়ে যাবে স্বয়ং নবী বলছেন রাসুল সাল্লাহাম বলছেন ফাতেমা তোমার যত সম্পদ দরকার তুমি নিয়ে দাও আমার থেকে কিন্তু আমি তোমার কোন কল্যাণই করতে পারবো না আমি কোনো মালিক না ও কিন্তু নিজেদেরকে বাঁচাও আমি তোমাদের কোনো কল্যাণ করতে পার আর উনি কবরে বসে বসে দোয়াও করছে বলে কবরে বসে বসে দোয়া করছে আর জান্নাতে নিয়ে যাবে আপনি দেন তাহলে হাত ঠিক থাকবে আর যদি না দেন তাহলে আমি কেটে দিলাম সিলসিলা কেটে দিল ব্যাস আপনি সোজা জান্ন নেতার একটা আয়াত আসরের একটা আয়াত লিখে দিয়েছে রব্বানা আল্লাহ রানা আল্লাহ আমাদের মনের ভিতরে বিদ্বেষ রেখো না এই আয়াতের ছোট্ট একটা সুরা পড়ে দিবেন সেইটা থেকেই আমাদেরকে বারাকাত অর্জন করতে হবে এবং যেই পন্থায় বলেছেন সেই পন্থাতেই অর্জন করতে হবে এছাড়া কোন পথ আছে কোন পথ নেই একটা গেল দুই নাম্বার কি বলেছিলাম স্থানের সাথে বারাকাত স্থানের সাথে বলা কথা এখন চরমায় ওই স্থান কাকরাইলের ওই স্থান স্থান অথবা আমার হুজুরের না আমাদের দেশের মানুষ এদের পয়সা এখন ইন্ডিয়া যাওয়ার মতো দেশিটাই দেশিটার মধ্যে থাকেন দেশীয় সংস্কৃতি দেশি কি যেন বলে দেশি মাল কিনা হওয়া ধন্য নাকি দেশীয় পণ্য কিনা হওয়া ধন্য দেশীয় শিল্প কিনে হওয়া ধন্য আপনারা নাকি बरकत स्थान गोसल शरीफ मजार शरीफ सब तो बरकतमयेमिली बाराकतम तीन ट स्थान रही है जेगिल जुक्त बाराकत नीन ट स्थान रही है जेगलुक्त एर बोथ बाराकत क्यों जाना যদি থেকে থাকে আমরা কেউ জানি না সেটা আল্লাহর হাতে আছে অনির্দিষ্ট কিছু যেমন যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে আলোচনা শেষ এখানে সময়ের বারাকাতো শেষ স্থানের বারাকাত শেষ আমরা চলে যাওয়ার পরে এখানে জিন বদমাস আসবে হবে সে হবে আল্লাহ হেফাজত করেনি বাড়িতে তো স্থানে বারাকাত অনির্দিষ্ট কিছু আছে যেখানে যতক্ষণ পর্যন্ত কোরআন আলোচনা চলে সেই স্থানে ততক্ষণে বারাকাত কোথাও খুঁজে পাওয়া যাবে না যদি থেকেও থাকে সেটা আল্লাহর হাতে আল্লাহ দিচ্ছেন অনির্দিষ্টভাবে দিচ্ছেন নির্দিষ্টভাবে সেটা আল্লাহ ভালো জানেন আমাদের জানার কথা না এক নম্বর বাইতুল্লাহ মুসলিম উম্মার প্রাণ কেন্দ্র যেখানে গিয়ে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে যাবে জীবনে সব কিছুকে ছেড়ে দিবে এক আল্লাহকে কেন্দ্র করে যেখানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবে সেইখানে সেইখানে সেই কাবাকে চারটা টুকরো করা হয়েছিল মাজারের নাম দিয়ে চার কোনায়ের লোকজন নামাজ পড়তো দেখতেরক্তা রক্তি হয়েছিল এই বাইতুল্লাহ যেখানে কি আল্লাহ বলছেন মানুষের জন্য করা হয়েছে আর একটা নাম বাক্কা। এই কোনায় পড়ে তো ওই কোন নামাজ হারাম তোর পিছনে নামাজ পিছনে মুস্তাফ তোর পিছনে নাজায় স্থানের বরখত বুঝতে পেরেছেন সেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি খেয়েই চলতে পারবেন খাওয়া দাওয়া করা লাগবে না ওখানে যে পানিটা রয়েছে জমজামের পানি ও খিদা নিবরণ করে আমরা এই পানিটা খাচ্ছি শুধু তৃষ্ণা যায় আমার পেটে এখন প্রচন্ড ক্ষিদা রেখেছে এই পানি খেয়ে কতক্ষণ চলতে পারবো এক ঘন্টা দুই ঘন্টা তারপরে জমজামের পানিকে সারা বছর বেঁচে থাকতে পারবেন সারা বছর বেঁচে অনেক নজির দেখা গেছে খাদ্য ডাকের ওষুধ জমজমডা মিটার অনেকগুলো কথা সারাদিন একটা পরে আপনি সারাদিন আমি ট্রাই করে দেখেছি দিন পর্যন্ত আমি কিচ্ছু না শুধু পানি খেয়ে না শুধুবান দেড়দিন পর্যন্ত চলে এসেছি যখনই ওই এরিয়া ছেড়েছি তারপর পেটে খিদায় অবস্থা খারাপ যাচ্ছি সাথে সাথে বুফিয়াতে গিয়ে পাসপুর্টের দোকানে গিয়ে স্যান্ডউইচ খেলাম এলাকা ছেড়ে দেওয়ার পর দেখেছে খিদায় পুকুরে যাচ্ছে ট্রাই করে দেখেন আসতেই থাকে আসতেই থাকে আর কি নিরাপত্তা আল্লাহবার হাজার খুন করেছেন কিন্তু আপনাকে ওখানে কেউ কিছু প্রশাসনও কিছু বলতে পারবে না কারণ আল্লাহ প্রশাসন চলছে ওইখান থেকে তাকে ধাওয়া করতে পারবে না তাকে ওখানে মারধর করতে পারবে না তাকে ওখানে কিছুই করতে পারবে না সে নিজের ইচ্ছা যখন ওখান থেকে বের হয়ে যাবে তাকে হাতে গড়া যে মাসজিদ যেখানে তিনি সালাত করতেন সেই মাস্টিদ আল্লাহ রসুলের যুগে কয়েকশো এসি লাগানো ছিল তাই না কয়েকশো এসি লাগানো ছিল পড়া ছিল তারপরে ঠান্ডা দেহ ঠান্ডা মন ঠান্ডা এরকম হতো না ভাই আর এইগুলো সব আল্লাহ রসুল্লাহাম রাস্তা রাস্তা ভিক্ষা করে করে নিয়েছিলেন তাদের থেকে যে দিয়া ভাই আল্লাহর ঘর মসজিদে দিয়া যান এইখানে দিদি আখড়াতে পাইবেন এইভাবে করে করেছিলেন তাই না ভাই এমন ছিল না মসজিদ নবী কেমন ছিল আমাদের মসজিদ কেনটা হয় কি যেন এই আবু মসা ছিল মিরপুরের কিশোরগঞ্জে আমরা একটা মসজিদ আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বাইরা কিছু মসজিদ বানিয়েছে একজন পীর ছিল আল্লাহ তালা তাকে এদার দিয়েছেন মাস্তিদিকে সালা তাদাই করে মনের ভিতরে এত প্রশান্তি আসলো রঙ মাসের শুরুতে মাসের দুই তিন দিন আগে আমি নাসির ভাই গিয়েছিলাম যাওয়ার পরে বলছে যে মাসটির তখন ভিতরে গর্ত খানা খুন্দা অবস্থা রয়েছে দেওয়ালগুলো ঠিক আছে কিছু কাপড় চোপড় আনলো ওইখানে বিছিয়ে সালাদ করলাম মাগরীব পড়লাম মাগরীব পরে আমরা চলে এসেছি ওনারা ওইখান থেকে জারি করে দিয়েছেন এসা পরের দিন ছাদ বিহীন অবস্থায় এতে কাজ করেছে তারা কয়েকজন মাস্রিপে বৃষ্টি পড়ছে কোনো রকম একটুখানি হয়েছে প্লাস্টিকের চট বিছিয়ে এতে কাপ করেছে সেখানে ঈদের সালাদ হলো রমজানে কোরবানি এখন পর্যন্ত সেই মসজিদের চিনের চাল ওই বাঁশ দিয়ে আর বেড়া দিয়ে টেনে রেখেছে উপরে ওই শেট বসাতে পারেনি এখন পর্যন্ত টাকার অভাব হয় মাটি গুলো এখনো সমান হয়নি প্লাস্টিকের চট বিছানো সেখানে নামাজ পড়ে আসলাম সালাত পড়লাম এত মজা লাগলো এত প্রশান্তি লাগলো যে গরিব একটা এলাকায় আল্লাহর মসজিদ সবগুলো মানুষ কোরআন আর সন্না মানে কোরআন সুননার বাইরে একটা কথাও তাদের বলার আদেশ নেই হচ্ছে এখানে কেউ কথা বলবেন না কোরআন আের বাইরে সেখানে তারা রমদান মাসে সালাদ আদায় করেছে বৃষ্টি আসতেছে কাদা পানি মাটিতে লাগতেছে শরীরের মধ্যে লাগতেছে আমরা ওইখানে সালাদ পড়লাম কপালের মধ্যে মাটি লাগলো কি যে ভালো লাগলো মনে হচ্ছে যেন মসজিদ হবে সেই আদলে মসজিদ গড়ে উঠতেছে উচিত তো এমনই এমনই হওয়া উচিত টাইলস দিয়ে মার্বেল পাথর দিয়ে এই দিয়ে সেই দিয়ে মসজিদ কোরআন খবর ওখানে হচ্ছে আড্ডাবাজি ওখানে হচ্ছে মানুষের করা আইন দিয়ে চলে কোরআন আদিজের কোনো খবর থাকে না চলবে আল্লাহ রসুল সাল্লাহ হাতে মসজিদ তিনি যদি আল্লাহ কাছে নাই এমন সাহাবি গড়ে উঠেছিলেন যাদেরকে শুধু বলতে দেরি হতো বাড়িঘর সব বেঁচে এনে মসজিদে দিয়ে দিতে পারত খুব সুন্দর করে সেই সময় তো শিল্প ছিল সেই সময়ও শিল্প ছিল আপনি সৌদি আরবে চলে যান আমি দেখে এসেছি খাইবার যে এলাকায় হয়েছিল খান্দার যে এলাকায় হয়েছিল পাহাড়ের উপরে এখনো তাদের সেই যুগে দোতলা বাড়িগুলো দেখা যায় পাথর দিয়ে দোতলা বাড়ি করেছিল সেই সাড়ে চোদ্দ হয়নি শেষ হয়নি বলতে পারতেন না বললে তারা এনে দিত না সব এনে দিয়ে দিত কিন্তু করলেন না কি অবস্থায় রাখলেন সেখানে সালাদ করছেন সালাদ ফিরে যখন ঘুরে বসতেন তখন সাহবারা দেখছে যে এখানে কাদা লেগে আছে মাটি লেগে আছে কাদা মাটির মধ্যে সালাদ করছেন যে মাস্টিতে তাকুয়া মসজিদ না কিন্তু এই তাকুয়া মসজিদ না তাকুয়ার ভিত্তিতে এই মসজিদ আল্লাহ তালা নির্মাণ করিয়েছিলেন মহাসম ভিত সবগুলো মানুষকে আল্লাহ তালা সেখানে পবিত্র করেছিলেন মানুষগুলো ছিল পবিত্র ইসলামের জন্য সব উৎসর্গ করে লাগানো হয়েছে চেহারা দেখা যায় তাই না মসজিদগুলো এই অবস্থা না সব দেখা যাচ্ছে হারাম এগুলো প্রতিচ্ছবি যদি তৈরি হয় মাসজিদে তাহলে হারাম হয়ে যাবে এগুলো কোনো কিছুতে প্রতিচ্ছবি দেখা যাবে এইভাবে এগুলো করা যাবে मुसलिम दर दखले करते तहुदीरा से आटके रेखे तरह अवमान करना আর মুসলিমরা এখন নিজস্ব দলা দলিতে লিপ্ত হয়ে আছে বাইতুল যেই দেশে সে দেশের মানুষগুলো এখন ক্ষমতা নিয়ে পাগল উন্মত্ত হয়ে আছে নেশা পেয়ে বলছি। ওরা লড়াই করছে শুধুমাত্র ক্ষমতার জন্য আর বাইতুল মুকাদ্দাস কে জাতির সামনে উপস্থাপন করছে যে আমরা যদি ক্ষমতা যায় বাইতুল মুকাদ্দাস কে পুনরুদ্ধার করবো এই করবো সেই করবো ক্ষমতায় এসেছে কিছুই করেনি ওরা কিছুই করেনি ওরা ক্ষমতার নেশায় উন্মত্ত হয়ে আছে বাইতুল মুক্ত অপবিত্র করছে ওদের কিছুই করার নাই এই যে এখন যারা ক্ষমতায় আছে এরা যখন ক্ষমতায় আসলো ভোট পাওয়ার পরে প্রথম কনসার্টটা করেছে মুকাদ্দাসের পাশে টেলিভিশন আমরা ছবি দেখেছি সেখানে উলঙ্গপান করেছে এই মুসলিমরা ওরা বলে বাইতুল মুকাদ্দাসকে কে পুনরুদ্ধার করার জন্য আমরা ক্ষমতায় যেতে চাই ওইটাকে নাম করে মানুষের কাছে ক্ষমতা চেয়েছে যেমন আমাদের দেশে বলে না আল্লাহর আইন চাই আর শতলোকের শাসন চাই দেন না একটা যখন যায় তখন কি করে যা ইচ্ছে শক্তি নিয়ে ইমানের জ্ঞান নিয়ে জ্ঞানের সাথে সামনের দিকে অগ্রসর হতে হবে মুসলিম যুবকদেরকে দাওয়াতের মাধ্যমে বাতিলের এই গুলোকে একটা একটা করে একটা একটা করে ভেঙে চড়ে খান খান করে দিতে হবে ইসলামের আদর্শ ইসলামের আহ্বান দিয়ে আল্লাহ বিশ্বাস করেন কেউ যদি একটা প্রমাণ আনতে পারে মত সর্বপ্রথম সেই স্থানে যাবো সর্বপ্রথম সেই স্থানে যাব কোন দলিল নেই আর সেই দেশ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের এখন পূর্ব কোনে আর পশ্চিম কোনে সব বরকতময় স্থান হয়ে যাচ্ছে তাই না স্থানে কোনটা ছিল যেটা বলছিলাম কি সেটা ব্যক্তি এবং বস্তুর মধ্যে বরকত আসেন ব্যক্তির বরকত বরকতময় ব্যক্তিত্ব পৃথিবীতে যতজন নাবীর এসেছিলেন সবাই ছিলেন বারাকাতময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বারাকাত্ম ময় করে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন সুরাম পড়েন আল্লাহ আকবর ইসা আলাই সালাম পৃথিবীতে আসতেন অলৌকিক একটা জন্মগ্রহণ তার তাই না অলৌকিক জন্মগ্রহণ না এটা একটা মসজিদ ছিল বা ছাড়া তিনি পৃথিবীতে এসেছেন আল্লাহ যে পারেন সবকিছু তার একটা নমুনা পৃথিবীবাসীর কাছে দেখিয়ে দিয়েছেন যে দেখো আমি পারি বাবা ছাড়া পৃথিবীতে আসলেন অলৌকিক একটা ঘটনা আর এরকম আর একটা অলৌকিক ঘটনা ভারত তা ভারতবর্ষে কার ঘটনা আশাব আলী থানবির হ্যাঁ রহমতুল্লাহ আলাই না আশাব আলী থানবির বৃষ্টি জোরে ভূমিকাতে পড়বেন ওখানে লিখেছে জন্মবৃত্তান্ত জন্মবৃত্তান্ত পড়বেন প্রথম লাইনেই লেখা যে তার জন্মটা একটা অলৌকিক ঘটনা পরিমণ্ডিত অলৌকিক ঘটনা ঘিরে রেখেছে তার প্রজন একবারে শেষ হয়ে গিয়েছিল কিছুই ছিল না আচ্ছা যার যৌন শক্তি শেষ হয়ে গেল তার সন্তান হলো কি করে এই কথাগুলো লিখতে লজ্জাও লাগে না লজ্জাও লাগে না এই কথাগুলো লিখতে অলৌকিক ঘটনা তার বাবার তারপরে আরো যখন পৃথিবীতে আসলেন আসার পরে তার মায়ের উপরে বিভিন্ন অপবাদ আসা শুরু হয়ে গেল এই কি বলে মারিয়াম এমন করছে এমন করছে কি সন্তান আসলো কোথেকে কোথেকে আসলো কেন আসলো কি ব্যাপার ও থেকে কি করলো একে তো আমরা ভালো জানতাম সালে জানতাম একে তো আমরা ভালো জানতাম সালে হা জানতাম এই জানতাম সেই জানতাম কেন এই কাজটা করলো এই কথাগুলো চারো থেকে ভেসে আসতেছে হ্যাঁ কথা শুনে চারো থেকে এই কথাগুলো ভেসে আসতেছে তার উপরে তখন মা মারিয়া মা আলাইহ সালাম তিনি একদম চোখ এবং তার পুত্রটাকে ইসা আলাই সালসালামকে একটা দোলনার মধ্যে শুইয়ে দিয়েছেন শুইয়ে দিয়ে এখন তার উপরে যখন কথোপকথন আসছে তিনি তখন তার দিকে ইশারা করে দিচ্ছেন বাচ্চার দিকে আমার সাথে ইশারা করে দিয়েছেন তখন লোকজন বলছে একদিনের বাচ্চা কথা বলতে পারে না ওনার উপরে যখন কথাবার্তা চলছে উনি তখন বললেন কোরআন কালি নিয়ে এসেছে মারিয়ামে ফাশারত তার মা বাচ্চার দিকে এইভাবে ইশারা করে দিলেন ফাশারত ইলাহি তার দিকে ইশারা করলেন তখন মানুষ বললো কল উলৌকেন সাথে সাথে তার জবানকে আল্লাহ তারা খুলে দিলেন সে বলছে আমি হচ্ছি আল্লাহ আতানিয়াল কিতাব আমার কাছে কিতাব আসবে আমাকে আল্লাহ করেছেন জন্মগত নবী আমাদের দেশে অলৌকিক ঘটনা খালে জন্মের সাথে না আল্লাহ বলছেন ওজা আলানি নাবিয়া দেখো আমাকে নবী করে পাঠানো হয়েছে আল্লাহ পরে আয়তে বলছেন ওজা আলানী মুবরকান দেখো बरकतमय कंत आईना जतने तक्ला तला बरकतमय আরো অনেকগুলো এই সমস্ত কথা তো কোরআন বর্ণনা করছে আদিস বর্ণনা করছে তুমি বরকত নয় তোমার এটার বর্ণনা কোথায় আবার মাদার যা তৈরি পীরের পেশারও পীর একজনের সাথে তর্ক ছিল। এই বাচ্চারা আল্লাহ ওদের পেশাব গুলো পর্যন্ত আল্লাহ রা আস্তাক আল্লাহ সম্পর্কে তোমাদের এই ধারণা তুমি মুসলিম বাচ্চার পেশাব পর্যন্ত আল্লাহ রিহাই ব্যক্তির কিভাবে তিনি মারা গেছেন না কিন্তু এই যে কোরআন আয়াত আমি যেখানেই থাকি তাকে আল্লাহ যখন আবার পৃথিবীতে আসবেন তখন আবার পৃথিবীতে কিনে আসবেন এগুলো এইগুলো কিছুই শিখে না ইসলামের জন্য জাম দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যায় আঁকিরা না ইসলাম চিনে না ইসলাম বুঝে না ইমান জানে না জান দিতে প্রস্তুতের পথে হুজুরের পথে ব্যক্তির বরকত বুঝতে পেরেছেন আপনারা নাবির রসুল্লা হচ্ছেন যতদিন পর্যন্ত যেখানেই থাকুক যখনই মারা গিয়েছে তখন আসেন বরকতময় বস্তু নবির রসুলরা যে সমস্ত বস্তু ব্যবহার করতেন যে সমস্ত বস্তু ব্যবহার করতেন এমন কি নবীর থুতু লালা আমরা এর আগে হাদিস করেছি না আলিরতিয়াল্লা চোখে আল্লাহ আসলাম একটুখানি লালা লাগিয়ে দিলেন চোখে ব্যথা করছিল খাইবারের যুদ্ধের সময় চোখে দেখতে পাচ্ছিলেন না আল্লাহ আসলাম একটুখানি লালা লাগিয়ে দিলেন লাগালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে তিনি সুস্থ হয়ে জীবনে আর কোনোদিন চোখে অসুস্থতা আসেনি এবং তিনি বলছেন এত বেশি সুস্থ হলাম যে আমার মনে হচ্ছে কোনো দিন কোনো আমার মনে হচ্ছে আমাকে চোখের ব্যথাই ছিল না রসুল্লাহামের চুলের মধ্যে বরকত ছিল পাওয়া যায় চুল থেকে বারাকাত বারাকাতের মধ্যে বারাকাত ছিল পাওয়া যায় আল্লাহ রসুল একজন মুনাফিক সর্দারের সে যখন মৃত্যুবরণ করে নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে দিয়েছিলেন তার তাকে দাফন কাফুন করার জন্য সাবিরা জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ এই মুনাফিক সর্দারের জন্য আপনি এইভাবে দিলেন বলছে আমি আশাবাদী আল্লাহর কাছে আল্লাহ যদি তাকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়ের ব্যবহার্য বস্তু আর এই চুলের পা ছিল হাত পা ছিল এগুলো বিমানের মতো করে চলাফেরা করতে করতে ভারতে কাশ্মীরে চলে আসলো আসার পরে এখানে হজরত বাল মসজিদ হয়ে গেল বাল মসজিদ হজরত বাল মসজিদের নাম শুনেছেন না আল্লাহ কি শুনেছেন আপনি বাংলাদেশের মানুষ হজরত বাল মসজিদ নিয়ে কত আন্দোলন তারপরে গুলাগুলি মারামারি কাটাকাটি হলো তারপরে দাঙ্গা হলো সংখ্যক চুল এতগুলো চুল ওইখানে শুনলি আপনারা আল্লাহবাদ আপনি শোনেননি হজরত মসজিদ আছে কাশ্মীরে জম্মু কাশ্মীরে এটাকে নিয়ে কত জাতিগত দাঙ্গা হলো কত মানুষ মারা গেল ও থেকে কার মাথার চুল নিয়ে এসেছে কুত্তার চুল নাম সেটা ডুবিয়ে এই বরফতে তারপর হঠাৎ করে সেটা করতে কি হয় এটার ইতিহাস খুঁজে পাওয়া যায় না আর হজরতলাল মসজিদে এতগুলো চুল আছে এতগুলো চুলকে নিয়ে করছে এই করছে সেই করছে আর যদি রসুলের হয়ে থাকে মেনে নিলাম নাহলে রসুলের রসুলের চুলও যদি হয়ে থাকে রসুলের চুলকে সে রসুলের কাছে কল্যাণ কামনা করবে কল্যাণ দিতে পারবে রসুলের চুল হজরতাল মুসিদ এখানে যা ইচ্ছা তাই হচ্ছে নাবিরসুল ব্যবহার্য বস্তু তারপরে নাবির রসুলদের যে সমস্ত মো যা ছিল যেমন মোসা আলি সালাতামের একটা লাঠি ছিল ওইটা দিয়ে তিনি যখন ইচ্ছা তখন ফেরাউনকে মারতেন পিটাতেন তাই না ভাই লাঠি যখন আছে পিঠাই তেরক তো তাগুদ পিটাও খালি পিঠাও তাবুদের বিরুদ্ধে আন্দোলন নাকি তাই করতেন না ওই লাঠিটা ছিল বরকাতময় প্রমাণিত আল্লাহর পক্ষ থেকে ওটার মধ্যে দেওয়া হয়েছিল বিশাল বিশাল জাদুঘরের সাপ গুলোকে খেয়ে ফেললো জাদুগুলো শেষ হয়ে গেল তার কথা কোরআনে বসেছে তেমসা তোমার হাতে কি বলছে আশাই এটা হচ্ছে আমার লাঠি কি করে এটা দিয়ে আতা আমি যখন একেবারে ক্লান্ত হয়ে যাই তখন ওটাকে রাখি রেখে তার উপরে ট্যাক লাগিয়ে দাঁড়িয়ে থাকি অহস্য বিহা এলাকা নামি আমি এটা দিয়ে আমার ছাগল পাগলগুলোকে লালন পালন করি ছাগলগুলোকে আমি এগুলো এটা দিয়ে ছাগল গুলোকে আমি ছাগলকে ঠিকঠাক করিগুলো ছাগলের লালুন পালন করিয়েছেন ছাগলের উপরে আল্লাহ ছাগলের কিন্তু লাভ আছে জানেন আদি সে ছাগলের কথা আছে আমাদের দেশে ছাগল পালাটাকে মানুষ খারাপ কথা বলে ছাগল পালে পাগল এ ছাগল পালে পাগল এই কথা বলে না আসলে কিন্তু এটা না হাদিসে কথা আছে যে যারা ছাগল ছাগল পালে তাদের এই ব্যবসায় আল্লাহ তারা বরকত দান করে না সৌদি আরবে যে দেখবেন যার যত বেশি ছাগল সে তার এলাকার ভিতরে তার বেশি প্রতিপত্তি জিজ্ঞেস করে কয়টা ছাগল আছে তোমার তোমার মাঝরা কত বড় যে এত বড় মাসাল্লা মশাল খুব ভালো কথা বলে ছাগলে বরকত আছে ছাগল লালন পালন করেন দেখবেন সংসারে আয় উন্নতি হবে আয় উন্নতি হবে সংসারে ভালো জিনিস খুব ভালো জিনিস নবীর রসুল কে আল্লা তালা করিয়েছে না অনেকগুলো শিক্ষা আছে এর মধ্যে অনেকগুলো শিক্ষা আছে আয় উন্নতি হয় খুব তো বলছে এটা দিয়ে আমি আরো অনেকগুলো কাজ করি অনেকগুলো কাজ করি ওই যে জাদুঘরদের সাথে লড়াই হলো এই হলো সেই হলো অনেকগুলো কাজ করি বস্তুতে বরকত রোসাশনের থুতুতে বরকত তারপরে ওই যে আমরা জানি সুলাইমান আলাই সালাম একটা লাঠির উপরে ট্যাক লাগিয়ে দাঁড়িয়েছিলেন না जो बैतुल मुक्द कर दाइएर घटना पाकमान दिम्बे बैतुल मुक्द निर्माण कराचन तरह लाठी मध्य टैक लागान अवस्था मृत्यु बहन कर लें आल्ला तुम जो प्रकाश कर दाओ काज करा উনি দাঁড়িয়ে থাকলেন ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে থাকতে একটা পর্যায়ে বাইতুল নির্মাণ করা শেষ হয়ে গেল দেখা গেল লাঠিটা হয়ে গেছে উলুতে খেয়ে লাঠিটাকে শেষ করে ফেলেছে জিনরা এসে বলছে আমরা যদি আগে জানতাম তাহলে সুলাইমান আমাদেরকে দিয়ে এই কাজ করাতে পারতই না কবে কাজ ছেড়ে দিতাম কোরআন এসেছে সুলান আমাদের যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে কবে আমরা এখান থেকে চলে যেতাম আমরা এই কাজগুলো করেছি ব্যবহার্য বস্তুগুলোর তারা বারাকাতেন যখন আবার তিনি মারা গেছেন তখন আবার শেষ মারা যাওয়ার সাথে সাথে ওই উল্লুতে খাওয়া শুরু করে দিল একটা একটা করে উলু খেতে খেতে যখনই তার শেষ তখন লাঠিও পড়ে গেল তিনিও পড়ে গেলেন কয়েকদিন আগে একটা ছবি দেখলাম এই সিরিয়াতে না কোন দেশে একজন আলেম বড় সাহেব তিনি মাস্রিদে বসে তাফসির করতেছেন নেটে আপনার ছবি পাবেন তাফসির করতেছেন মাসজিদের ভিতরে লোক বসে আপনারা কেউ দেখেছেন কিনা আল্লাহ ভালো জানেন তাফসির করতেছেন তাফসির করতে করতে একটা আয়াতের কথা বলতেছেন এখানে ঠেকে যাচ্ছে গড়গড় করে আওয়াজ উঠছে তিনি কথা বলতে পারছেন না তারপরে ওই আয়াতের তাফিরটা সুরাব আকার আয়াতের তাফসি গড়গড় করতেছে আওয়াজ আসতেছে অ করতেছে তার মানে মৃত্যুর সময় মৃত্যুর একটা গারগারা আসে না আদিশে এসেছে কোরানেও এসেছে মৃত্যুর আগে একটা গারগারা আসে কোন তাফির করতেছেন গরগর গরগর করে শব্দ এসেছে আর তিনি কথাবার্তা বলতে পারছেন মুসল্লিরা সব যারা শ্রোতা ছিল সবাই এসে ধরতেছে ধরে দেখে যে সুন্দর মৃত্যু কি সুন্দর মৃত্যু তোর রবি ব্যবহার্য বস্তুর মধ্যে বরকত আর কিছু কিছু বস্তুতে আল্লাহ তারা দেন যেমন হুজুরের দরগার মাটিতে বরকত আছে তাই না হুজুরের দরগার পিলারের মধ্যে আছে তাই না আর হুজুরের দরগার ওই যে ধুলাবালি এইগুলো এগুলো সেগুলো সবকিছুতে বারাকাত আছে আর বিশ্ব স্তেঞ্জার মাঠের স্তেঞ্জাখানার বরকতটা আছেই ওটা তো আছেই ওই যে যে মাঠটা বিশ্ব যে মাঠটা ওই মাঠে যে টয়লেট গুলো তৈরি করা হয় পরবর্তীতে লোকজনদেরকে উদ্বুদ্ধ করা হয় এটা পরিষ্কার করার জন্য বলছে আল্লাহ আল্লাহ সম্ভব কথা কিছু কিছু বস্তুর মধ্যে কিন্তু সেই বারাকাত যে বস্তুর মধ্যে থাকে সেই বস্তু নিজে নিজে বারাকাতকে মানুষের কাছে ট্রান্সফার করতে ওই বস্তুটা ভারাকাত নয় যেমন হাজার আসওয়াল জান্নাতি পাথর হাতিসে এসেছে জান্নাতি পাথর বাইতুল্লার একটা মধ্যে সেটাকে সেট করে রাখা আছে যারা হাজ করতে যাবে তারা সেটাকে চুমু খাবে গুনা মাফ হয়ে যাচ্ছে কিন্তু সেটা কি কোনো বারাকাত দিতে পারে মানুষকে কোনো কল্যাণ ও কল্যাণ করতে পারে জান্নাতি পাথর কল্যাণ ও কল্যাণ করতে পারে না আপনার গুমের পাথর কি করতে পারে গুমের পাথর জান্নার থেকে এসেছে পান্না পাথর আকিক পাথর এগুলো জান্নার থেকে এসেছে জান্নাতি পাথর কিছু করতে পারে না প্রমাণ রয়েছে আর আমাদের দেশের এই যে রত্ন পাথর এই পাথর সেই পাথর যেই বেটা মানুষকে পাথর দিয়ে বড়লোক বানায় ওই বেটা মানুষের কাছে ভিক্ষা করে বসে বসে রাস্তার কোনায় বসে বসে মানুষকে পাথর দিয়ে বড়লোক বানায় আর ও আজীবন ওই ফুটপাতেই ময়লা খায় আর আবর্জনা খায় বসে বসে এই বাড়ি তুল্লার মধ্যে যে হাজিরা আস্তা লাগানো রয়েছে অমরিদমুল্লাহ আল্লাহ আকবর কত মর্যাদাবান সাহাবি কত মর্যাদা মান সাহাবি আল্লাহ তার খায় তার পরামর্শের কারণে তার পরামর্শের উপরে অবতীর্ণ করেছেন প্রায় সাতাইশটা আয়াত ওমর সেই ব্যক্তি যার আবেদনের কারণে আল্লাহ সোহান ও মতকে হারাম করে দেন ওমর সেই ব্যক্তি যার আবেদনের কারণে আল্লাহ সোহানুত ব্যবস্থাকে ফরজ করে দেন যার কথা বলছেন এত পরিশুদ্ধ একটা মানুষ পৃথিবীতে তারাই জাতির মধ্যে আল্লাহ দেখো আমার পরে কোন নবীরসুল আসবে না যদি নবী হতো তাহলে আল্লাহ তালা নবী বানিয়ে দিতেন সেই উমর ইবনুল্লাহ গিয়েছেন হজ করতে আর ওই হাজরা সামনে গিয়ে বলছেন জানো আমি আল্লাহ রসুলকে দেখেছি তোমাকে চুমু খেতে রসুলের আদর্শ বাস্তবায়ন করি তোমাকে চুমু খাচ্ছি লাগতে পারো না তুমি কোনো অকল্যাণ পীরের খানকার যে পাথর গুলো সেগুলো কি এই যে কুষ্টিয়ার একটা এলাকা আছে আজান গাছি পীর আজান দেয় গাছে বসে বসে আজান দেয় আজান গাছের দরবারে একটা পাথর আছে এই পাথর নাকি মক্কা থেকে হেঁটে হেঁটে পর্যন্ত এসেছিল ভারতের খানকা থেকে করে ওরা এ পাথর বন্দী করে এই পাথরকে কেন্দ্র করে সবকিছু চায় এরা মনের আকুতি বিকুতি যা আছে সব পূর্ণ করে দেয় আজান গাছি পাথর এই পাথর হেঁটে হেঁটে সেই মক্কা সৌদি আরব থেকে এসেছে এখানে রসুলের দেওয়া সেই পাথর এই কোন পাথর জানেন এত এতটুকু এতটুকু পাথর এত বড় পাথর বড় হয়েছে বস্তুতে বরকত বস্তুতে বরকত কিন্তু সে নিজে দিতে নিজেই নিজে দিতে না বাইতুল্লাই চলে যাবেন গিয়ে দেখবেন মাকাম ইব্রাহিম একটা এলাকা ওই মাকাম ইব্রাহিমে ইব্রাহিম আলাই সালাতামের পদচিহ্ন পদচিহ্ন মিশ্রিত একা ইয়ে রয়েছে যেটাকে লিফট বলা হয় ইব্রাহিম আলী সালাতাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন অনেক উঁচু উনি একটা পাথরের উপরে উঠতেন উঠার পরে এই পাথরটা অটোমেটিকলি এইভাবে চলে যেত যাওয়ার পর উনি ঈদ প্লাস্টার করতেন ঈদ কাঁদতেন প্লাস্টার করতেন আবার যখন প্রয়োজন হতো আস্তে করে নেমে চলে আসতো আবার প্রয়োজন উঠে চলে যেত কি তালা এটাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন নিদর্শন আছে সেখানে দুই রাখাত যারা হজমরা করতে যাচ্ছে ওটার আশপাশে দুই রাকাত সলাপ করবে ওখানে চুমু হবে কেন ওখানে এই করতে হবে কেন হ্যাঁ শেষ হয়ে গেছে তারপরে বাইতুল্লাহ এখন বাইতুল্লাহ হচ্ছে বস্তু একটা ওটা স্থান এবং বস্তু এই যে দেওয়ালগুলো আছে দেওয়ালগুলো বরকতময় তাই না জি ওই স্থানটা বরকত কিন্তু ওইখানে যে ইটা গুলো আছে একটা ইটার কোন প্রমাণ মহাবি আলাদি আল্লাহ তিনি যখন খলিফা তিনি তখন বাইতুল্লাহ তোয় করছেন আর পুরো চার কোনায় হাত এইভাবে লাগিয়ে লাগিয়ে তোয় করছেন পুরো চার কোনায় দেওয়ালের মধ্যে হাত লাগাছেন এই করছেন তখন আব্দুল্লাহ ছোট তিনি হচ্ছে বরকাতময় ঘর অতএবের চারো কোন আছে সমস্যাটা কি সমস্যাটা কি আমি এটাকে ছুলে এখান থেকে বরকত অর্জন করলে সমস্যাটা কি বলছে মোয়াবিয়া এটা তোমার কথা না এটা আল্লাহ রসুলের কথা आल्ला रसुले बारोटे बड़ा करते समस्या कारण अल्लाह रसुल्लायम छुएद के छुए अन्य स्थान के छुते रसुल के देखनीिया तुम्हें तुम्हार मुखर कथा तुम्हार निजस्व चिंतार कथा इसमें इसलाम के को सम्पर्क नहीं बड़ात अर्जन करते हैं रूपने यामानी छो अतः हजरे असवद के छो चुमु खाओ এছাড়া আর কিছুই করতে পারো না অনেক সময় চলে গেল বাকিটা আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ বুঝতে পেরেছি আমরা স্থানের সাথে কালের সাথে পাত্রের সাথে অথবা বস্তুর সাথে এগুলা দালিল থাকতে হবে দালিলবিহীন কোন কিছুতে বরাকাত अल्लाह तला केद बोझार तौफिक दान करें सकल प्रकार सिरिक बुझे ता बर्जन कर तौफिक दान करें तो ईद केद बुझे तरह अटल अविचल थारौफिक अल्लाह तला के दान करें अल्लाह अल्लाह आई में बरकत दान करें अल्लाह हमले बरकत दान करें ऋण कर दान करें व्यवसार मध्य बरकत दान करें हालाल रुजीते बरक दान करें हालाल कमाई कर औौफिक दान करें हराम बेचे थका दान करें अल्लाह के इस्लम के इस्लाम बुझे তার উপরে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ করার তৌফিক আল্লাহ করেন্লাহ আসসালাম